কুম আসসালাম রহমতুল্লাহ আবার যে আপনি একটা হাদিস পেশ করেছেন অবশ্যই হাদিস শেষ সাহি আবু জোহাইম রাজিয়াল আনহা বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন নামাজির সামনে দিয়ে গমনকারী যদি জানতো তাতে কত পাপ হয় তাহলে সে চল্লিশ এখানে চল্লিশ শব্দ এসছে বছর বা মাস বা দিন পর্যন্ত দাঁড়িয়ে থাকা উত্তম মনে করতো মুসলির সামনে দিয়ে গমন করাচ্ছে বোখারি হাদিস উম পাঁচশো মুসলিম হাদিস উম পাঁচশো অবশ্য সামনে যদি কিছু আড়াল বা থাকে তো সেই আড়ালের সামনে দিয়ে যাওয়া যায় আর যদি সূত্রা বা আড়াল না থাকে তো তিন হাতের বেশি দূরত্ব দিয়ে পার হলে গুণা হবে না মাঝে মা ফোয়া বিনে বাজ দুই খণ্ড ২৬৭ সাতষট্টি পৃষ্ঠা যদি নামাজির সামনে সূত্রা বা আড়াল থাকে আর তার মধ্যে দিয়ে যদি কেউ যেতে থাকে কারণ সে ব্যক্তি হচ্ছে শয়তান বোখারি হাদিস পাঁচশো নয় মুসলিম হাদিস পাঁচশো পাঁচ তাই সুতরা রেখে নামাজ পড়লে এবং তার বাইরে দিয়ে কেউ যাতায়াত করলে নামাজ নষ্ট হয় না বোখারি হাদিস নম্বর চারশো নিরানব্বই কিন্তু বিনা সূত্রায় নামাজ পড়লে এবং সামনে দিয়ে সাবালিকা মেয়ে গাধা বা মিশমিশে কালো কুকুর পার হয়ে গেলে নামাজ নষ্ট হয়ে যায় প্রশ্ন করা হলো হে আল্লা রসুল হলুদ লাল না হয়ে কালো কুকুরই নামাজ নষ্ট করে তার কারণ কি তিনি বলেন কারো হলো কালো কুকুর হচ্ছে শৈতান সাই মসিম হাদিস পাঁচশো দশ 나가요 <laughs>